ড্রামাতে বলে একটা কিন্তু নয় গিয়ে আপনারা ধরো রেলওয়েতে চাকরি পেয়ে যাচ্ছে বাতে চাকরি হয়ে যাচ্ছে আর খানিকটা হয় কি করলে একটু স্মার্টনেসটা আসে মানে একটু কথা বলা বা ইন্টারভিউতে একটু বেটার করার একটা জিনিস থাকে সেইটা হচ্ছে আর একটা যেটা খুব বেশি রকম এ হচ্ছে যে অল ইন্ডিয়া থেকে পাঁচটা স্কলারশিপ দেওয়া হয় সাড়ে তিনশো টাকা করে এবং এই গত কয়েক বছরই রবীন্দ্র ভারতী অন্তত দুটো আউট অফ ফাইভ দুটো কিন্তু রাখছে প্রত্যেক বছর পাচ্ছে এখনো পর্যন্ত প্রত্যেক বছরই দুটি করে অন্তত পেয়ে আসছে এটা একটা খুব হেলদি সাইন কারণ আগে অন্ধ ভারতীকে একেবারে করতো না দিত না কোনো সব জায়গা থেকে আসে সেখান থেকে হয় এবং এর ভালো আর একটা জিনিস যেটা যোগাযোগ করে করেছি যে আমার বলা আছে ছাত্রদের তোমরা যদি কোথাও যাও বম্বে যাও হিমাচল যাও কোথাও যাচ্ছ হয় আর এর সঙ্গে মাইসোর ইউনিভার্সিটিতে দেখা হলো আমাদের শঙ্কর পিলাই আর ওই দুজনই স্বামী গিয়েছিলাম তিনটা মিউনি ওরা বলছে দুজনেই বলল কথা বলে গেল দেখা করে গেল এখন রকম করে মানে এটা ছিল মোটামুটি মানে থিয়েটার ম্যাপের বাইরে একটা ছিল সেটাকে আমি ম্যাপের মধ্যে এনে মানে যে যখনই আসছে সে আসছে সে এখানে ভিজিট করছে দেখা করে যাচ্ছে এবং কারণ তো এসে খুব খুশি হয়েছিল কারণ তো মানে শুধু শর্ট ভিজিট ও এই করতে পারল না লেকচার দেবে পরে কিন্তু ও দেখে থেকে আমায় বলে গেল যে আমি যেসব কথা শুনিছিলাম গোবিন্দ ভাগ্যাকসি দেখছি যে অনেক বেশি রকম একটি অনেক বেশি রকম হচ্ছে আর সেটা হয় কারণ যদি এগুলো আলোচনা হয় কথা হয় লোকা আর ইউনিভার্সিটির একটা মজা কি বিকজ একটা ইউনিভার্সিটি আর ওটা রবীন্দ্রনাথের বাড়ি বলে এখন বিকজ উনি আসছেন রবীন্দ্রনাথের বাড়ি বলে আসছে ওখানে ভুল টুল দেবেন অমুক কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যে অল দা হেড অব দা ডিপার্টমেন্ট টিচার একটা কথা আরো জিজ্ঞেস করেন তারপর না হয় আজকে আমরা শেষ করব। আপনি তো এতগুলো রোল করলেন আপনার কোন রোল গুলো করে মানে দেখুন মেমোরেবল রোলস বলে কোনো একটা পার্টিকুলারকে চেন করা যায় না কারণ অনেক রোলই করেছি যে করতে গিয়ে কারণ করতে গিয়ে খুব ভালো লেগেছে অভিনয় করতে করতে গিয়ে মনে হয় এবং এই যেরকম পরাজিত নায়কের অভিনয় ভালো লাগে আবার যখন টেড়ি বাবু করি মানে সব যখন আমি অভিনয় করি তখন এই জন্য বলছি যে করিমবাবু আমার সার্টিফিকেট সেই জন্য বলছি যে উনি হচ্ছে একজন মানে শাহজাহান চিহ্নিত ছিলেন শাহজাহান তা আমি একদিন বললাম যে স্যার একটা রিয়ার্সাল দেখবেন সবচেয়ে ভালো লাগলো এই জন্য তুমি আমাকে কপি করবে আমি যত সাজান দেখি দেখি যে সবাই আমি যেটা করি সেই যে হাত কাঁপিয়ে কািয়ে তুমি যেটা করি এইটের জন্য আমার খুব ভালো লাগছে আপনি কি বেসিসে ওটা কাল্পানোটা করেছিলেন আমি জানি ডায়ালগ আছে আমি পক্ষাঘাতে পড়নি আছে যে আমি পক্ষাঘাতে পড়ি এক কি জায়গায় আর যদি ওইটার করে থাকেন ঠিক আছে কিন্তু জগন্নাথ সরকারের বইতে আমি কিন্তু ওর যে অসুখটা ছিল আমার সাজাহানটাতে কিন্তু আমি সেই জিনিসটা করতাম আমি কখনো প্যারালিটিক কিচ্ছু করবো আমার ওই অস্বস্তিটা আমি সারা শরীরে বিয়ে করতাম বা যে যারা তখন দেখেছেন সেই সাজাহান মানে সিসি মানে আমার আইডিয়া ছিল এই যে সব সময় সিংহাসনটা থাকবে মরুভূমিতে হলেও সিংহাসনটা থাকবে কারণ ঝগড়াটা হচ্ছে অর্থাৎ মাঝখানে আমি রেখেছিলাম আমার থেকে একটা লাইট পড়তো ছিল এবং সে সময় বইটা খুবই নাম করেছিল তারপর পুরোনো লোকের মধ্যে দিলীপ কুমার রায় রেখেছিলেন উনিও খুব ভালো উনি তো সকল সাজাহানি দেখেছেন কত সাজাহানি দেখেছেন এবং তার মধ্যে যে রিভাইভাল অফ সাজাহান সেটার জন্য উনি খুব পছন্দ করেছিলেন এখন কিছুদিন আগেও আমার কাছে কিছু লোক এসেছিল যে সাজাহানটা করেন তা এখন আর এই শরীরের ভীষণ ভীষণ মানে বডিটাকে দিয়ে বলুন এটা করতে এখন সেটা রিস্ক নিতে পারবো না সেখানে আপনার অভিনয় আমি অনেকগুলো নাটকের মধ্যে যেন জীবানন্দ কত অসম্ভব ভালো খুব ভালো পাওয়া খুব অসম্ভব ভালো লাগে অভিনয় মানে এক একটা ভালো রোল পেলে এবং সেটা করার মধ্যে একটা আনন্দ তো আছে সেটার মধ্যে যে আমাকে এখন খালি গালাগাল করে ওই দেবাশিস সবেতেই তরুণবাবু কে একটা গালাগাল দেয় সবে সেও বলে ফেলেছে সেদিন এতে কিন্তু ওই মানে এত রকম ক্রিটিকের মধ্যে অত রকম এই যেটা প্রসঙ্গ তুলেছিলাম সত্য চার্জী সেটাও আইসু শেষটাও করে দেওয়া ভালো যেদিন থিয়েটার আমার ভুলে গেল মানুষের আশা আকাঙ্ক্ষা অনুভূত অসাধারণ এবং যে ওই রকম গালাগাল দিয়েছিল আমাকে ব্যাপার আছে তো তাহলে আজকে আপাতত এখানে End of recording.